শাকিক ইবনু সাল্লামা রদিয়াল্লাহ তা আনহু হতে বর্ণিত তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তাল আনহু বলেন আমরা যখন নবী সাল্ল সাল্লাম এর পিছনে সালাত আদায় করতাম তখন আমরা বলতাম আসসালাম আলা জিব্রিল ওয়া মিকাইল এবং আসসালামু আলাহ ফুলান ওয়া ফুলান তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম আমাদের দিকে তাকিয়ে বললেন আল্লাহ নিজেই তো সালাম তাই যখন তোমরা কেউ সালাত আদায় করবে তখন সে যেন বলে অর্থাৎ সকল মৌখিক দৈহিক ও আর্থিক ইবাদত আল্লার জন্য হেনবি আপনার উপর আল্লার সালাম রহমত ও বরকত বর্ষিত হোক সালাম আমাদের এবং আল্লাহর বান্দাদের উপর বর্ষিত হোক কেননা যখন তোমরা এ বলবে তখন আসমান ও জমিনের আল্লার সকল নেকবান্দার নিকট পৌঁছে যাবে এর সঙ্গে আশাদু আল্লাহ ইহ্লাহ ও আশাদু আন্না মুহাম্মাদান মুহাম্মুহু ওয়া রসুল অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল আলহ সাল্লাম বান্দা ও রসুল এ কথাটিও পড়বে